السلام আসসালাম আলাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আর একটি প্রশ্ন উত্তর নিয়ে এ পর্যায়ে যে প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে সেটা হচ্ছে অনেক ব্যক্তি জিজ্ঞাসা করেছেন যে বেদাদিদেরকে নিয়ে আপনার হাসি ঠাট্টা করতে ওলামাই করামকে দেখা যায় तर कु बेदात के लिए अवश्य मोबाह एक क्या जाएज एक क्या कारण तर को सम्मान नहीं आल्लासे का कारण जेखने तक কারণ তারা নিজেই তবে একটা কথা খেয়াল রাখতে হবে যে এই যে ঠাট্টা করার বিষয়টি যেন আপনার ব্যক্তিকে যিনি ঠাট্টা করছেন সে যেন এই ক্ষেত্রে ভদ্রতাকে ডিঙ্গিয়ে না যায় এবং সে যেন এই কাজটাকে অভ্যাস বানিয়ে না নেয় এবং তার অবস্থা যেন এমন না হয় সে বেশিরভাগ ঠাট্টা করে বাস্তব মুখী কথা বলার বিশেষ করে যেটার ব্যাপারে আমরা সতর্ক করছি অনেকের আমরা সমাজের মধ্যে দেখতে পাই যে তারা হাসি ঠাট্টা নিয়েই সবসময় আপনার ওয়াজ নসিদ করেন সেটা কখনো ঠিক নয় তবে আরেকটা কথা খেল রাখার বিষয়ে। যে আপনি যখন বেদাত অথবা কুফরে নিয়ে ঠাট্টা করবেন সেই ক্ষেত্রে ঠাট্টাটা সীমাবদ্ধ থাকতে হবে এবং বেদাতের উপর ওই ব্যক্তি যে বেদাতি তার পোশাক পরিচ্ছদ তার আপনার হাঁটার ধরন হ্যাঁ তার আপনার এরকম ভাবে হম বেশভূষা ইত্যাদিকে নিয়ে আপনার ঠাট্টা করা যাবে না এটা কখনো ঠিক নয় কারণ সেটা করার অধিকার আপনি নেই আপনি সত্যকে প্রচার করার জন্য বিশুদ্ধ কথা হচ্ছে না এটা কখনো পাপ নয় বরং এটা আপনার করা যেতে পারে এবং সেটা তো আর কুপুরি হতেই পারে না যখন পাপ হবে না তখন পুপুরি হবে না কিন্তু আপনার সম্মান কিনে তারা ঠাট্টা করছে এই কারণে ইমাম লাল খাই রহমতাল আলী অনেকগুলা সনদে আপনার সালফলের কাছ থেকে এই ব্যাপারে কিছু আধার তিনি উল্লেখ করেছেন যেমন ইমাম আহমাস ইব্রাহিম থেকে ইহাদ তিনজন মানুষের কোনো সম্মান নেই তাদের গিবত করা যেতে পারে তাদের মধ্যে একজন হচ্ছে যিনি বেদাতি যিনি বেদাতের ব্যাপারে কঠোর এরকম ভাবে কবর তারা তার বিরুদ্ধে বললে এবং হাসান বস্রী থেকে আরো বর্ণিত রয়েছে তিনি বলেন লাইশ আলী আহলীল বেদাতে যে বেদাতির কোনো গিবত হতে পারে না যে এটা প্রসিদ্ধ কথা যে যিনি নিজের পবিত্রের অনুসারী তার কোন সম্মান নেই সরিয়ে এই সবগুলো কথা আপনি মধ্যে পাবেন খন্ড নম্বর এক পৃষ্ঠ নম্বর একশো সুতরাং আরেকটা কথা বলেন এরকম কথা বলে যে দিলে কাবা হ্যাঁ এরকম একজনের সালাতে দাঁড়াতে গেলেন একামত দেওয়া হচ্ছে তারপরে তাকবিদ দিবেন তার আগে মানুষের দিকে ফিরে এরকম কথা বলছেন এটাকে আসলে নামাজ নিয়ে ঠাট্টা করা হলো না। উত্তর হইল যে এটা কাজ না নামাজকে কখনো ঠাট্টা ঠাট্টা করছে কথা বলেছেন সেটাকে নিয়ে যে সেটা যে ভুল কথা হম এই জন্য তিনি কথা বলেছেন এখন মৌলিক কথা হচ্ছে যে বেদা নিয়ে ঠাট্টা করা সেটা কখনো হারাম বা কুখুরি কোনো কিছু নয় তবে আমরা এই কথা আবারও বলে দিচ্ছি আপনার সেই বাতিল কথার বিরুদ্ধে আমাদেরকে কোরআন হাদিসের দৃষ্টিকোণে বলতে হবে হম তাদের সাথে তাদেরকে সঠিক লাইনে উঠিয়ে আনার জন্য চেষ্টা আমাদের চালাতে হবে ঠাট্টা করা তো নয় ফেরানের কাছে পাঠিয়ে আল্লাহ বললেন ফকুরাল আল্লাহ যে তোমরা তার সাথে নরম কথা বলো হতে পারে সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় পাবে তাই আসল উদ্দেশ্য হচ্ছে সেটা তো আসল উদ্দেশ্য হতে পারে না বাকি কেউ যদি হটাৎ করে সেটা যা হবে সেটা কখনো তার কুফরির কারণ হবে না এটাই আসল মূল কথা